মানবতার সমাধান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী প্রোগ্রাম দেখছেন শুনছেন ইসলাম অর্থনীতিতে কি নির্দেশ দেয় তার হালাল ও হারাম নীতি কি রীতি কি সে বিষয়ক बहु आलोचना शुनि आज के तर आलोचना बीमा इन्स्योरेंस बीमा जाएज कि ना इन्स्य जाएज कि ना को इन्स्योरेंस एम आ जाएज एशे जो प्रचलित बीमागुलू आगो करा जाएज इत्यादि आलोचना अपन सामने करब आज के बैठके बीमार अर्थ यजे भविष्य যে সকল সম্ভাব্য বিপদ আপদ বা দুর্ঘটনা ইত্যাদি মানুষ সম্মুখীন হয় তার মধ্যে কোনো নির্দিষ্ট ধরনের দুর্ঘটনার আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে কোনো ব্যক্তি অথবা কোম্পানি তার দায়িত্ব নেয় এ হচ্ছে বিমা এটা খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে শুরু হয় আর তখন থেকে আজ পর্যন্ত চালু আছে যে সকল দুর্ঘটনার উপর বিমা করা হয় সেদিকে লক্ষ্য রেখে বিমার তিনটি বড় বড় প্রকার রয়েছে তিন প্রকার বিমা প্রথম হচ্ছে মাল বিমা যাকে ইংরেজিতে বলা হয় গুডস ইন্স্যুরেন্স আপনার সম্পত্তি মালের ওপরে বিমা এর নিয়ম হল এই যে ব্যক্তি কোনো মালের ওপর বিমা করতে চায় সে নির্দিষ্ট হারে বিমা কোম্পানিকে কিস্তি বা চাঁদা আদায় করে যায় যাকে প্রিমিয়াম বলা হয় অথপর সেই মাল যে মালের ওপরে বিমা করছেন সেই মাল গস্ত হলে কোম্পানি তার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে থাকে যদি মাল কোনো প্রকারের দুর্ঘটনাগ্রস্ত না হয় তাহলে বিমাকারী যে প্রিমিয়াম বা আদায় করেছে তা ফেরত দেওয়া হয় না তা ফেরত দেওয়া হয় না অবশ্য দুর্ঘটনার ক্ষেত্রে বিমার টাকা বিমাকারী লাভ করে থাকে এবং তার দ্বারা সে নিজের ক্ষতিপূরণ করে থাকে যদি গস্ত হয় তবে সে টাকা পেয়ে থাকে যে টাকার ওয়াদা আছে যেমন জাহাজ গাড়ি বাড়ি প্রভৃতির ওপরে এই শ্রেণির বিমা করা হয়ে থাকে দু নম্বর হচ্ছে ঝুঁকির বিমা এর অর্থ হলো এই যে ভবিষ্যতে কারো ওপর কোনো ঝুঁকি এলে সে ঝনঝট থেকে রেহাই পাওয়ার জন্য বিমা করা যেমন মোটর গাড়ি চালাবার সময় কোনো দুর্ঘটনার ফলে কোনো অপরব্যক্তির ক্ষতি হলে গাড়ি চালক যে ড্রাইভার তাকেই তা বহন করতে হয় সেক্ষেত্রে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় কিন্তু সে যদি বিমা করে থাকে তাহলে ক্ষতিপূরণ কে আদায় করে কোম্পানি বিমা কোম্পানি আদায় করে তৃতীয় পক্ষকে ক্ষতিপূরণ আদায় করে করে বিমা প্রতিষ্ঠান যাকে বলা হয় থার্ড পার্টি ইন্স্যুরেন্স তিন নম্বর জীবন বিমা যেটা হচ্ছে জীবন বিমা বলে পরিচিত লাইফ ইন্স্যুরেন্স এর অর্থ হলো এই যে কোম্পানি বিমাকারীর সাথে এই চুক্তি করে যে একটি নির্ধারিত সময়ের মধ্যে তার বিমাকারীর অপমৃত্যু হলে একটা নির্দেশ সময় দিয়ে দেবে সেই মধ্যে যদি বিমাকারীর অপমৃত্যু হয় তাহলে বিমা প্রতিষ্ঠান চুক্তিকৃত প্রতিশ্রুত টাকা তার ওয়ারেসিনদেরকে দেবে সে মারা গেল দুর্ঘটনায় তো সে তো আর পাচ্ছে পেয়ে কি লাভ হবে সে তো পাবে না বরং তার ওয়ারেসদেরকে ওই টাকা বিমা কোম্পানি আদায় করে দেবে এর আবার অনেক ধরন আছে কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ নির্দিষ্ট করা থাকে সেই মেয়াদের ভিতরে মারা গেলে চুক্তির টাকা মৃত বিমাকারী ওয়ারেন্সিনডা পায় একটা নির্দিষ্ট করতে ব্যত সময় সেই সময়ের ভিতরে মারা গেলে তবে তার ওয়ারেন্সরা টাকা পাবে যদি সে মেয়াদে তার মৃত্যু না হয় তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিমাও শেষ হয়ে যায় এবং জমাকৃত টাকা সুদে আসলে ফেরত পায় পক্ষান্তরে কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ নির্দিষ্ট থাকে না এরূপলে যখনই বিমাকারীর মৃত্যু হয় তখনই তার টাকা তার ওয়ারেন্সিনা পেয়ে যায় এবারে কাঠামগত দিক থেকে এই যে বিমাগুলো বলা হলো এর বিমা আবার মোটামুটি তিন ভাগে বিভক্ত প্রথম হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স কাকে বলে সরকার এটা সরকারের পক্ষ থেকে হয় এমন এক পথ ও পদ্ধতি অবলম্বন করে যাতে জনসাধারণের কোনো একটি দল নিজেদের কোনো ক্ষতিপূরণ অথবা কোনো মুনাফা লাভের ক্ষেত্রে সুবিধাভোগ করতে পারে যেমন সরকারি চাকরিজীবীদের বেতনের সামান্য একটা অংশ প্রত্যেক মাসে কেটে কেটে রাখা হয় তারপর সেই টাকা নিয়ে একটা ফান্ড তৈরি করা হয় প্রত্যেকের বেতন নিয়ে ফান্ড তৈরি করা হয় অতঃপর কোনো চাকরজীবীর মৃত্যু হলে অথবা সে দুর্ঘটনাগ্রস্ত হলে মোটা টাকা আকারে সাহায্য তার ওয়ারেসিনদেরকে দেওয়া হয় অথবা খোদ তাকে সমর্পণ করা হয় জীবিত থাকলে এটি একটি সামাজিক বা সমাজ কল্যাণমূলক কর্ম এটা আপোষে শুধু করা হয় যা সরকার তা দেশবাসী সম্ভাব্য দুর্ঘটনার সময় অনুদান স্বরূপ দুর্গতদেরকে সাহায্য করে থাকে সুতরাং এটি সরকারের তরফ থেকে এক প্রকার অনুদান যেটা সরকার দেয় বেতন থেকে কেটে কেটে রেখে শুধু ওদেরকে অনুদান হিসাবে দেয় কোনো বিনিময় চুক্তির ফলে বিনিময় অর্থ নয় কোনো বিনিময়ে এতে দেওয়া নেওয়া এরকম সিস্টেম নয় এই কারণে এই প্রকার অনুদান গ্রহণে কোনো প্রকার দিমত নেই যদি এই বিমা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে বেতন থেকে কিছু কিছু কেটে রেখে ওই একই শ্রেণীর মানুষের মধ্যে যদি দেওয়ার সিস্টেম হয় তাহলে এই রকম বিমাতে কোনো যেহেতু নেই এতে নাই যে জমা করতে হবে তারপর ফেরত পাবে এরকম সিস্টেম না ও তো বেতন থেকে কাটা আছে তো সরকার যদি অনুদান দেয় এইভাবে তাহলে তাতে কোনো সমস্যা নেই এই রকম বিমাতে দু নম্বর হচ্ছে সমবায় বিমা সমবায় বিমা হচ্ছে মিউচুয়াল ইন্স্যুরেন্স যাকে বলে এর নিয়মে যে যাতে সম্ভাব্য দুর্ঘটনা একই ধরনের হয়ে থাকে এমন কতকগুলি লোক আপোষে মিলেমিশে একটি ফান্ড তৈরি করে যেমন ডাক্তার ডাক্তাররা সব মিলে সেখানে একটা ফান্ড তৈরি করে ডাক্তারদের অনেক সমস্যা আসতে পারে কোন রোগীর অপমৃত্যু হলো তার হাতে তখন তাকে জরিমানা লাগে ইত্যাদি ইত্যাদি ডাক্তাররা একসঙ্গে করলো ড্রাইভাররা একসঙ্গে করলো এই শ্রেণীর একটি শ্রেণীর মানুষ লোকেরা এই ফান্ড তৈরি করে তারা আপোষে কিন্তু সেই ফান্ডে টাকা জমা করে সরকার থেকে না নিজে নিজের অতঃপর তারা এই চুক্তিবদ্ধ হয় যে আমাদের মধ্যে কেউ দুর্ঘটনাগ্রস্ত হলে ওই ফান্ড থেকে তার ক্ষতিপূরণ দেওয়া হবে ওই ফান্ডে কেবল তার সদস্যদের টাকা জমা থাকে বাইরে কোনো লোকের নেওয়া হবে না আর ক্ষতিপূরণ কেবল ওই সকল সদস্যরই মধ্যেই সীমাবদ্ধ বাইরের কোনো লোককে নয় বৎসরান্তে তার হিসাব নেওয়া হয় ক্ষতিপূরণ প্রদত্ত টাকার অঙ্ক যদি ফান্ডের টাকার চাইতে বেশি হয়ে যায় তাহলে সে হিসাবে সদস্যদের নিকট থেকে আরও বেশি টাকা আদায় করা হয় আর ফান্ডের টাকা উদ্বৃত্ত হলে সদস্যদেরকে ফেরত দেওয়া হয় যদি উদ্বৃত্ত হয় ফেরত দেওয়া হয় কম হলে আদায় করা হয় অথবা তাদের তরফ থেকে আগামী বছরের জন্য আগাম রাখা হয় ফান্ডে জমা করা হয় তাদের কাছ থেকে নতুন করে আর নেওয়া হয় না যা উদ্বৃত্ত থাকে তাই আগামী বছরের জন্য রাখা হয় প্রারম্ভিকভাবে মানে শুরুর সাথে বিমার এই ধরণই প্রচলিত ছিল আগে যখন প্রথম চালু হয় বিমা প্রারম্ভিকভাবে এইটাই চালু ছিল যার বৈধ অবৈধতার ব্যাপারে কোনো দৈধ নেই তার মানে এটা হচ্ছে বৈধ কেন যে সমস্ত ওলামাগঞ্জ বিমা নিয়ে আলোচনা করেছেন তারা সকলেই এর বৈধতার ব্যাপারে একমত কেন না এতে কোনো সুদের গন্ধ নেই আর জোয়ার মতো লেনদেনের ব্যাপার নেই আপোষে তারা টাকা জমা করবে তারাই পাবে এখানে বেশি দিলে কম কিংবা কম দিলে বেশি নেওয়ার কোনো ঝুঁকি নেই এই এই বিমা একে বলা হয় সমবায় বিমা এই বিমা বৈধ तीन नम्बर हेणिज्यिक बीमा जेटा बहुल प्रचलित कमार्शियल इन्स्य बीमार नियम पद्धति जे बीमा कम्पानी प्रतिष्ठा करा कम्पान उद्देश्य था कि बीमा के, के बािज्य रूपे परचालित करा बीमा कि आसले व्यवसा वणिज्य रूपे जार मूल उद्देश्य था बीमारशिल मुनाफा अर्जन कम्पानी विभिन्न धरण बीमार स्कीम जारी যে ব্যক্তি বিমা করতে চায় তার সাথে বিমা কোম্পানির এই চুক্তি থাকে যে এত টাকা এত কিস্তিতে আপনি আদায় করবেন নির্দিষ্ট করে দেওয়া হয় নোকসানের ক্ষেত্রে কোম্পানি আপনার ক্ষতিপূরণ দেবে যখন নোকসান হবে তখন কে ক্ষতিপূরণ দেবে কোম্পানি কোম্পানি কিস্তির পরিমাণ নির্ধারণ করার জন্য হিসাব করে নেয় যে যে সম্ভাব্য দুর্ঘটনার উপর বিমা করা হয়েছে তা কতবার হতে পারে তার একটা হিসাব নিয়ে দেখবে আন্দাজ নিয়ে দেখবে কতবার হতে পারে তার যদি ক্ষতিপূরণ দেওয়া হয় কত নোকসান হতে পারে তাতে লাভ থাকবে কিনা না ইত্যাদি যাতে ক্ষতিপূরণ দেওয়ার পরও কোম্পানির মুনাফা অবশিষ্ট থাকে কারণ কোম্পানি খোলা হয়েছে কিসের জন্য লাভ এবং মুনাফা লাভের জন্যই আর এই পরিসংখ্যান করার জন্য বিশেষ কৌশল আছে যার সুদক্ষ কৌশলিকে বলা হয় বিমা গাননিক মানে বিমার এই যে কৌশলটা গণন করে তাকে বলা হয় বিমা গাননিক বর্তমানে এই ধরনের বিমার প্রচলন অধিক যেখানে আপনি বিমার নাম শুনবেন করুন বিমা করুন বিমা ইন্স্যুরেন্স করুন ইন্স্যুরেন্স এই ধরনের বিমা এটা হচ্ছে কি বাণিজ্যিক বিমা আর এরই বৈধতা অবৈধতার ব্যাপারে সাম্প্রতিককালে ওলামাগণের অধিকতর বিতর্কতার বিষয় হয়ে গেছে এটা হচ্ছে বিতর্কতার বিষয় কারণ এটা যায়জ না যায়জ এ নিয়ে অনেকে কথা বলেছেন বর্তমানের মুসলিম বিশ্বে প্রায় সকল প্রসিদ্ধ ও খ্যাতনামা সম্পন্ন ওলামাগণের নিকট এই রকম বিমা অবৈধ জায়জ নয় কেন অধিকাংশ ওলামাগণের ওই জামাত বলেন যে এই বিমাতে জোয়ার গন্ধ আছে যা দেবেন হঠাৎ করে দুর্ঘটনাগ্রস্ত হলে তার থেকে বেশি পাবেন এই যে জোয়ার গন্ধ। জোয়াই জন্য বলা হচ্ছে যে টাকা আদায়ের ব্যাপারটা একপক্ষের বা বিমাকারীর তরফ থেকে নির্দিষ্ট নিশ্চিত কিন্তু অপরপক্ষে কোম্পানির তরফ থেকে তা সন্দিগ্ধ সে কত দেবে আপনাকে বিমাকারী কিস্তিতে যে টাকা আদায় করে তার সবটাই ডুবে যেতে পারে আবার তার চাইতে বেশিও পেতে পারে আর একই জোয়া বলা হয় টাকা জমা করছেন টাকা জমা করছেন আপনার কোনো দুর্ঘটনা হল না তাহলে টাকাটা আপনার গোটাই যাবে তাই না আর যদি আপনার সামান্য টাকা জমা করলেন হঠাৎ করে আপনি দুর্ঘটনাগ্রস্ত হলেন তাহলে অনেক মোটা টাকা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে জুয়া সুদ আছে এতে এই জন্য বলা হয় এখানে টাকা দিয়ে বিনিময়ে টাকাই দেওয়া নেওয়া হয় আপনি টাকা জমা করলেন বিনিময়ে কী পাবেন টাকা পাবেন না আপনি কোনো সামান পাবেন নিশ্চয়ই টাকা পাবেন এই এতে সুদের গন্ধ রয়েছে যাতে কম বেশিও হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতি নিয়ে আবার আপনাদের সামনে আসব কাছে থাকুন সাথে থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 सकाल सा पढ़पालकर नाम जिन्ह सृष्टि मान सारा दुनिया मानस के, के, के करण मजिद আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহু আকবার প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম বিমা অবৈধ বিমা এবং বৈধ বিমা সম্পর্কে যে করছিলাম তার মধ্যে বাণিজ্যিক বিমা যেটা বাণিজ্য রূপে আমাদের বাজারে প্রচলিত আছে এই বিমা কোনো মুসলিমের জন্য করা অবৈধ নয় তার কারণ এটা এক প্রকার জুয়া আর জুয়াতে অংশ করা মুসলিমের বৈধ নয় কারণ জুয়া কোরআনের নির্দেশ মতে সেটা হচ্ছে হারাম আর দুই নম্বর এটি আছে সুদ এই সুদ থাকার ফলে তাতে অংশগ্রহণ করা বৈধ নেয় সুদীভাবে আপনি দেবেন কম নেবেন বেশি অথবা দেবেন বেশি পাবেন কম এইভাবে সুদের নেওয়া দেওয়া হয় টাকা দিয়ে টাকা অল্প অথবা বেশি নেওয়া দেওয়া হয় এই জন্য এই বিমা আমাদের জন্য মুসলিমদের জন্য জায়জ নয় মুসলিম ওয়ার্ল্ড লিগ এর শাখা সংস্থা ইসলামিক ফেক একাডেমি যে মক্কাতে আছে এবং সৌদি আরবে আছে তাদের উচ্চপদস্থ ওলামা বোর্ডের বিমা সংক্রান্ত সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং বলেছে যে সমবায় বিমা বৈধ সমবায় বিমা যেটা আপোষে করা হয় সেটা বৈধ সমবায় বিমা অনুদানমূলক চুক্তির পর্যায়েভুক্ত যার লক্ষ্য হলো বিপদের সময় কেবল পরস্পরকে সাহায্য করা এবং দুর্ঘটনার সময় দায়িত্বশীলতার বোঝা বহনের অপরের সাথে অংশগ্রহণ করা এখানে কিন্তু জোয়ার ব্যাপার নেই যে কম দিলে বেশি পাবো বা বেশি দিলে কম পাবো এরকম না আপনি যে টাকা জমা রাখবেন আপনার দুর্ঘটনার অবস্থায় আপনি সেই টাকা ফেরত পাবেন এইভাবে এক এক সময়ে এক একজন পাবে অথবা আপনি সহযোগিতা করবেন আপনি আপনার ভাইকে সহযোগিতা করবেন আপনি টাকা জমা দিচ্ছেন এভাবে যে বিপদগ্রস্ত হবে সেখান থেকে সাহায্য করা হবে আর যে টাকা আপনারা জমা রাখবেন সেই টাকা যদি মানে উদ্বৃত্ত করতে চান সেটাকে বৃদ্ধি করতে চান তাহলে সেটাকে আপনারা ব্যবসায় খাটাবেন সেই টাকা এমন এক লোককে দেবেন যে ব্যবসা করবে আর সে ব্যবসার মাধ্যমে এটাকে মুদারা বা ব্যবসা করবে কীরকম ব্যবসা যেখানে ঝুঁকি অবস্থায় মানে লাভ নোকসানের উভয় ক্ষেত্রে শরিক হতে হবে তবে সেটা বইতে তাই না আর যদি বলেন লাভই নেবেন আর না তাহলে কিন্তু জায়জ না যারা বিমা করে বিমা টাকাকে সুদে খাটায় তাদের সেই বিমা জায়জ হতে পারে না এখানে আপনি সমবায়ী বিমা যেটা সেই টাকা যখন জমা হয় তখন সেটা হওয়ায় খাটাবেন না মোটেই যেটা জমা হবে সেটাই আপোষের মধ্যে আপনার যে দুর্ঘটন হবে সে পাবে আর যদি আপনি খাটান সেই টাকাটা তাহলে সুদে খাটাতে পারবেন না ইসলামী শরিয়া অনুযায়ী কোনো ব্যবসায় খাটাবেন আর সেইখান থেকে আপনি সেই টাকা উদ্বৃত্ত করবেন আপনি বৃদ্ধি করবেন তাহলে পরে এই বিমা আপনার জন্য জায়জ হবে দু নম্বর সমবায় বিমা নিছক বেশি নেওয়ার সুদ ও সময় নেওয়ার বিনিময়ে ঋণের সুদ উভয় প্রকার সুদ থেকেই পবিত্র তার মানে রিবাল ফাজ আছে আর ঋণ দেওয়ার সুদ থেকে পরিচ্ছন্ন এবং অতএব এতে অংশগ্রহণকারী সদস্যদের বিমা চুক্তি কোনো সুদি চুক্তি নয় আর তারা তাদের কিস্তিতে জমা করা টাকাকে সুদি কারবারেও খাটায় না দেখেন খেয়াল করে যদি সুদি কারবারে খাটায় তাহলে কিন্তু যায়জ না এটাও যায়জ না সমবায় বিমা কিন্তু যদি জমা করা টাকা তারা হালাল উপায়ে সারিয়া অনুযায়ী কোনো ব্যবসায় খাটাই মোদারাবাতে খাটায় তাহলে তার থেকে উদ্বৃত্ত যে টাকা আসবে সেই টাকা দুর্ঘটনাগ্রস্ত মানুষকে দেওয়া যাবে তার নেওয়া যাবে কারণ এটা শুধুই কারবারে খাটেনি সমবায় বিমাতে অংশগ্রহণকারী সদস্যদের উপার্জিতব্য মুনাফা অনির্দিষ্ট ও অজানা থাকার কারণে ওই চুক্তির কোনো ক্ষতি হয় না কারণ এরা সকলে সহায়তা ও অংশ অংশগ্রহণকারী যেই টাকা জমা করছে তার উদ্দেশ্য কী যে আমার ভাই বিপদগ্রস্ত হলে আমি তাকে সাহায্য করব। এখানে তার কোনো স্বার্থ থাকে না তার মুনাফার স্বার্থ থাকে না এই জন্য অনুদানে গ্রহণকারী তারা সুতরাং এর মাঝে না কোনো ক্ষতির ঝুঁকি আছে আর না কোনো ধোকাবাজি বা জোয়াবাজি পক্ষান্তরে বাণিজ্যিক বিমাতে এ সব কিছুই আছে যেটা সাধারণত মানুষ করে থাকে লোভেই করে থাকে তাই না আর আমরা যেটা বলছি জায়েজ সমবায় সেটা কিন্তু এই লোভ নেই কি অপরকে সহযোগিতা করব সাহায্য করব। যেমন ঋণের মধ্যে ঋণ আপনি দেবেন যদি আপনার লোভ থাকে যে ঋণের বিনিময়ে আমি কিছু পাবো তাহলে সেটা হারাম হয়ে গেল কিন্তু ঋণ যদি আপনি দেন শুধু পরকালে তার আমি উপকার পাবো সব পাবো নেকি পাবো এই উদ্দেশ্যে দেন তাহলে তো আপনি মানুষের উপকার করলেন এটা খুব সুন্দর জিনিস সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা হালাল ঠিক বিমাটাও তাই বাণিজ্যিক বিমাতে উদ্দেশ্য কি। যে কম দিয়ে বেশি পাব। যে কোম্পানি সেও মনে করে যে আমি তুলবো টাকা বেশি আর দেবো কম আর যে বিমা করে তারও উদ্দেশ্য থাকে যে আমি কিছু জমা করব মোটা টাকা পেয়ে যাবো এইভাবে তাতে সুদও হয় এবং তাতে কী হয় জোয়াও হয় কারণ অনেক সময় তা কোম্পানির ক্ষতি হয় অনেক সময়ে বিমাকারীর ক্ষতি হয় এইভাবে টানা পূরণের মাঝে বাণিজ্যিক বিমা চলে যে বিমাগুলো বর্তমানে আমাদের চলছে এগুলো হচ্ছে টানা টানাপূরণের মাঝে চলা এটা কিন্তু যায়জ না বাকি থাকলো সমবায় বিমা যাতে কোনো স্বার্থ নেই যাতে আপনার ব্যক্তিগত কোনো মুনাফা লাভের স্বার্থ নেই এবং যেখানে ফান্ড জমা করছেন সে ফান্ডেরও কোনো নিজস্ব স্বার্থ নেই সেটা কোনো কোম্পানি না আপনাদের নিজস্ব তৈরি করা ফান্ড এটাও এক প্রকার বিমা সাধারণত এই বিমা মানুষ করতে চায় না একমাত্র তারাই করে যারা পরোপকারী মনে করুন আমাদের মধ্যে কেউ হঠাৎ করে বিপদগ্রস্ত হয়ে গেলে সে ওইখান থেকে সাহায্য পাবে এই কল্পে মানে এই পরিকল্পনা নিয়ে যখন আপনারা টাকা জমা করবেন আর সেই টাকা যখন জমা করবেন তখন মনে মনে কী নিয়েও থাকবে যে আমি অনুদান দিচ্ছি দান করছি কিন্তু সেই দান যদি আমার দরকার পড়ে তাহলে আমি আবার ঘুরে পাবো আমি আবার সেই ফান্ড থেকে আমি সাহায্য পাবো এই জন্য জাকাত না জাকাত ফাঁকাত না আপনি আপনার পকেট থেকে ফান্ড তৈরি করবেন যাতে করে ঘুরে আপনাকেই যদি আপনার দরকার পড়ে তো আপনিও পাবেন কিংবা আমার কোনো ভাই যারা একসঙ্গে করছি সমবায় বিমা তাদের কারো প্রয়োজন পড়ল দুর্ঘটনা হলো তখন তাকে ওই টাকা থেকে সাহায্য করা হবে নিয়ত কি হবে যে আমি অনুদান দিচ্ছি আর আমার এক ভাইকে সাহায্য করছি সুতরাং এর মাঝে না ক্ষতির ঝুঁকি আছে আর না ধোকাবাজি আছে আর না জোয়াবাজি পক্ষান্তরে বাণিজ্যিক বিমাতে সব কিছুই বিদ্যমান কারণ এই বিমাতে যে চুক্তি হয় তা হলো নিচক টাকার বিনিময়ে টাকা দেওয়া নেওয়ার ব্যবস্থা দব কম নোবো বেশি এ পক্ষও ও পক্ষও সমবায় বিমা সদস্যদের কিস্তিতে জমা করা টাকা নিয়ে তাদের একটি গ্রুপ বা তাদের কোনো প্রতিনিধি স্বেচ্ছাসেবক হিসাবে অথবা কিছু পারিশ্রমিকের বিনিময়ে ব্যবসা করে এবং পুঁজি বৃদ্ধি করে এটা কি সরিয়া অনুযায়ী আর তাতেও সেই উদ্দেশ্যই থাকে যে উদ্দেশ্য সমবায় বিমা প্রতিষ্ঠা করা হয়েছে পক্ষান্তরে বাণিজ্যিক বিমা বাণিজ্যিক বিমা টাকা জমা করে টাকা জমা করার পর সেই টাকাকে আবার সুদে কাটানো হয় দিয়ে পুঁজি বৃদ্ধি করা হয় তাহলে উভয় দিক থেকে বাণিজ্যিক বিমা আপনার জন্য আমাদের জন্য মুসলিমদের জন্য বৈধ হচ্ছে না যেটা বৈধ সেটা আপোষে কেবল সহযোগিতামূলক সহায়তামূলক যে বিমা সমবায় বিমা সেটাই হচ্ছে বৈধ এটুকুই আমরা বুঝতে পারলাম আশা করি কথা ক্লিয়ার হয়ে গেছে বিমা সম্পৃক্ত যে অনেক ভাইয়া প্রশ্ন করে থাকেন বিমা বৈধ না অবৈধ ইন্স্যুরেন্স বৈধ না অবৈধ সামান্য কিছু সময় বাকি আছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আমার প্রশ্ন হলো আমাদের আশেপাশে যেগুলো বাণিজ্যিক বিমা সংস্থা রয়েছে সেগুলোতে আগে থেকে নিশ্চিত করা হয় যে আপনি যদি এরকম ক্ষতির সম্মুখীন হন তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে সেটা আগে থেকে নিশ্চিত করা হয় তো আমার প্রশ্ন হলো যে আমাদের যেগুলো সমবায় বিমা সংস্থান রয়েছে সেগুলোতে আমি যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে আমি কিভাবে টাকাটা পাব আমি যতটা জমা দিয়েছি ততটা না আমার যতটা ক্ষতি হয়েছে ঠিক ততটা পেয়ে যাব যতটা ক্ষতি হয়েছে এবং ক্ষতিপূরণের জন্য যত টাকা লাগে ওই ফান্ড থেকে দেওয়া হবে আর আপনি যেটুকু জমা করেছেন তা পাচ্ছেন বাকি অন্যান্যদের তরফ থেকেও পাচ্ছেন অনুদান হিসাবে ঠিক আছে এই আপনি কম জমা দিয়েছেন বেশি পাচ্ছেন বলে সুদ হবে তা না তার কারণ ওটা কোম্পানি না ওটা হচ্ছে আপনাদের তৈরি করা ফান্ড ওই ফান্ড থেকে বাকি যে টাকাটা আপনি অতিরিক্ত পাচ্ছেন আপনার দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসাবে যে টাকা লাগে আপনি তার থেকে টাকা জমা কম দিয়েছেন কিন্তু ওই ফান্ডে টাকা আছে আর অন্যান্য লোকের সেই অন্যান্য লোকেরা আপনার কাছ থেকে কোনো লাভ চায় না তারা অনুদান হিসাবে জমা রেখে থাকে এবং সেখান থেকে আপনার ক্ষতিপূরণ দেওয়া হয় এই জন্য এটা রূপে বৈধ বাকি বাণিজ্যিক বিমার ব্যাপারটা আলাদা বাকি থাকল এতে ফান্ডে আপনার টাকা আপনার খাটানো হয় এবং পুঁজি বৃদ্ধি করা হয় সেটা বৈধ উপায়। শরী অনুযায়ী ব্যবসা উপায়। কিন্তু বাণিজ্যিক বিমাতে তা হয় না বাণিজ্যিক বিমাতে আপনি যা জমা করবেন তার থেকে বেশি টাকা পাবেন ওই কোম্পানি আপনাকে দেবে ওখানে অনুদানকারী কেউ নেই ওখানে সুদ হিসাবে আপনাকে দেবে আর ওই যে টাকাটা আপনার জমা রাখছে সবারই কাছ থেকে সেই টাকাটা ওরা উদ্বৃত্ত করার জন্য কি করে সুদে খাটায় বৃদ্ধি করার জন্য সুদে খাটায় সুতরাং উভয়ভাবে বাণিজ্যিক বিমা আমাদের জন্য যায়জ না আর সমবায় বিমা জায়জ এই জন্য হচ্ছে যে বাতি টাকাটা আমরা পাচ্ছি সেটা কিন্তু সুদ না সেটা অনুদান এবং সেটা সুদে খাটানো টাকাটা সেটা হচ্ছে হালাল ব্যবসায় খাটানো টাকা पन्न्य बारिकी कर हालते गुदाम जरा गुदाम जित करा তখন আমি কোন জায়গাতে সেই পণ্য পাই এবং আরও আঁকড়া করার জন্য আরও দাম চড়ানোর জন্য আমি সেই মালটাকে বাজার থেকে তুলে নিয়ে গোদাম জাত করি মাল বাজার থেকে তুলতে পারি না আমি থেকে পেয়েছি সেই মাল বাজারে ছাড়ার কথা তখন বাজারে না ছেড়ে গোদাম জাত করে দিই যাতে গোদাম জাত করলে বাজারে যখন আরও আগুন লাগে আরও চড়া হয় তখন আমি আস্তে আস্তে মাল ছেড়ে প্রচুর মুনাফা করি এইটা হচ্ছে হারাম লা লাহতাকেরু ইল্লা খাওয়াতে এটা জায়জ না কিন্তু যারা সাধারণ চাষি তারা যখন চাষ করে কোনো পণ্যের চাষ করে তখন সাধারণত সস্তা হয়ে যায় ধানের সময় ধান সস্তা হয়ে যায় গমের সময় গম সস্তা হয়ে যায় কচুর সময় কচু সস্তা হয়ে যায় আলুর সময় আলু সস্তা হয়ে যায় তখন তারা করে কি কিছু বিক্রি করতেই হয় অভাবে আর কিছু তারা জমা করে জমা রেখে দেয় মনে কর মড়ায় গোলাতে ধান রেখে দিল। কোল্ডস্টরে আলু রেখে দিল। দিয়ে যখন দাম বাড়লো তখন বিক্রি করলো এটা কিন্তু গুদাম জাত না বাজারে চলছে আপনি এখন ছাড়ছেন না আপনার এখন প্রয়োজন নেই আপনি একটু দাম বাড়লে ছাড়বেন এটা কিন্তু গোদাম জাত করান আল্লাহ আপনার তৌফিক দেন ওসাল নবীন মোহাম্মদ ওয়ালাআল ওসাহি আজমাই আসসালামাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি আমি নিয়েছি নেছি কে একটি যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড়ো বড়ো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 963401024192 শর্ট কোড 300083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজেভি বাই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peestv.tv পিস্ট টিভি মানবতার সমাধান